সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় লইয়া আলোচনা করি আর সেটা হইলে গিয়া যে সালাদ সংক্রান্ত বিষয় আমরা সালাতের ব্যাপারে দেখি যে অনেক সময় মসজিদও সালাত আদা করতে বা আমরা বিভিন্ন বাসা বাড়িতে দেখি অনেকে সালাত আদা করতে গিয়া দেখা যায় যে সালাত যখন দাঁড়ায় তাই আতবান্ধার ফলে তার দৃষ্টিটা তার শোকটা কোন জায়গার থাকতো এই ব্যাপারে অনেক সময় দেখা যায় যে অনেকে শুদ্ধ করিয়া যত্ন করিয়া সুন্দর করিয়া করিয়া অনেক সময় লাগাইয়া তাই সালাতা দেখাররা কিন্তু সালাত দেখা যায় তার দৃষ্টি দৃষ্টি তারে যে ওইভাবে ওইভাবে দৃষ্টিটারে তাই পরিচালিত করেন না যেইভাবে যে দিক নির্দেশনারা সুসাল্লি সাল্লামর সুননা থেকে আমরা পাই রসদে যে কিছু কিতা হইছে যে তারা কিতা করে নামাজার সময় আকাশের দিকে তাকায় তারপরে তিনি কটোর শব্দ কইছেন তারা যেন এতে কি বিরত থাকে নাইলে আল্লাহ সুহানাও তালা গীতা করবা তারার দৃষ্টি তার দৃষ্টিরে সিনিয়া বাগিয়া। গিয়া মানে তারা শোক দি দেখে এটা নষ্ট করে দিবা সহি মুসলিমের মাঝে এই হাদিসটা বর্ণিত হয়েছে মিশকাতর মাঝে ওই হাদিসটা আছে অন্য হাদিস রসলাম এ কই তোমরা সালাতর অবস্থায় তাইনি এটা হইলে গিয়া যে বান্দার সালাতর কিছু অংশ নিকি তা করিয়া সিনিয়া লিয়া দেয়া দিয়া সালাতরত অবস্থায় আমরারে যখন ক্ষেয়ামরত অবস্থায় আমরা সেজদার জায়গায় আমরা দৃষ্টি রাখবো এদিকে সেদিকে তাকাইতাম না আমরা অনেক সময় দেখি মানুষ যখন রুকুত যায় রুকু তাকে উঠিয়ে আসলে যখন উঠে তখন অনেক মানুষের নামাজ পড়েন আশেপাশে খে আইরা না যাইরা এটাও খেয়াল রাখেন এই এইটা হইলে ভুল এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট ওই আল্লাহ সুহানাউ তালায় আমারে যথাযথভাবে রসদ্দাল্লাহ ইসলামের অনুসরণে সালাতা দেখার তৌফিক দান হরক্ষা আর সালাতা বিশেষ করে আমরা দৃষ্টিটা যেন রসদ্দামে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এইভাবে আমরা দৃষ্টি সংযত রাখি ওই দিকে রাখি আল্লাহ সুবাহ দান